জুনদাব ইবনু আবদুল্লাহ হ্রদেল্লাউ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ উলিয়া সাল্লাম কুরবানির দিন সালাত আদায় করেন অতপর খুদ্বা দেন অতপর জবহ করেন এবং তিনি বলেন সালাতের পূর্বে যে ব্যক্তি জবে করবে তাকে তার স্থলে আরেকটি জবে করতে হবে এবং যে জবে করেনই আল্লাহর নামে তার জবে করা উচিত